আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর তফসির করব সুরায় হজের আয়াত নম্বর বাহাত্তর থেকে মহান আল্লাহ এই আয়াতে কাফেরদের এক আচরণের কথা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহাক বলছেন ওয়াইজাত বেঈনাথ যখন তাদের সামনে যারা অস্বীকারী পরাণে করিমকে আল্লাহর বিধান বলে স্বীকার করে না মেনে নেই না রসুলকে মানে না আল্লাপরকালে বিশ্বাসী নয় তাদের সামনে যখন আমার আয়াত পাঠ করা হয় যে আয়াতগুলি সুস্পষ্ট বা ইয়ে সুস্পষ্ট আয়াত আরবি ভাষায় কোরআনে করিম নাজেন হয়েছে আর প্রথম সম্বোধন করা হয়েছে আরব কৌতলিক মুসলেকদেরকে তারা নিজের মাতৃভাষাই কোরআনের কথা বুঝত আর পরোক্ষভাবে অন্য সম্বোধন করা হয়েছে আর তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকের যুগে প্রত্যেকটি ভাষায় দুনিয়ার কাছাকাছি প্রত্যেকটি জীবন্ত ভাষায় কোরআনে করিমের তরজমা হয়ে গেছে তফসিল হয়ে গেছে उपाए तीन इन आज क्या ये इंटरनेट जुगे। पोस्ट पोस्ट के इंटरनेटे सुतरा से जानतना बुजतम ना उपलब्धि करते रे ओजर किए दिन कसबें आल्लापा तमने जो आयात के তারা কোরআন এর কথা শুনতে চায় না কোরআনের কথা মানে রব আলিনের কথা আল্লাহাকের কথা সৃষ্টিকর্তার কথা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে রিজিক দিচ্ছেন যিনি তোমাকে প্রাণ দান করেছেন যিনি তোমাকে সুস্থ রেখেছেন যার অসংখ্য নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত আর তোমার আশেপাশে তোমার জন্য আল্লাহ ফড়িয়ে রেখেছেন সেই আল্লাপাকের বাণী পাঠ করা হলে তোমার অনীহা ভাব এটা হচ্ছে অস্বীকারী চরিত্র একাউন আলহিম আয়াতেন আল্লাহাক বলছেন যে এমন অনীহা তাদের মধ্যে আসে যে মনে হয় যে তারা যেন ওইসব লোকদের ওপর যারা তাদেরকে আল্লাহর কথা পড়ে শোনায় ইসলামের কথা পেশ করে আল্লাহর সত্য উদ্দিনের তৌহিদের কথা রিসালাতের কথা আখেরাতের কথা চরিত্র গঠনের কথা আল্লাহ পাকের একমাত্র এবাদতবন্দির কথা বলে এবং তাদেরকে দাওয় দেয় আহ্বান করে মনে হচ্ছে যে তাদের ওপর তারা আক্রমণ করে বসবে ওই সব লোকদের ওপর বিল্লিনে এতলুন আলিম আয়াতে না যারা আমার আয়াত পাঠ করে আমার বিধান পেশ করে তাদের সামনে কুলহে নবী তাদেরকে জানিয়ে দাও যদি তোমাদের এই এইরকমই চরিত্র থাকে নবী করিম সাল্লাহ এবং তার সাহাবাই আর কাফেরদেরকে তাইফের কাফের সাহবাইকে আমরা কথা শুনালেন। কেমন আচরণ তারা করেছিল একাদ মনে হচ্ছিল যে এদেরকে রাখবেই না ঝাঁপিয়ে পড়বে এদের ওপর আর তাই করেছিল আল্লাহ ফাকর্ব আলমিন তখন মমিনদেরকে হিজরত করতে বললেন যে এই মক্কার পরিবেশ বসবাসযোগ্য নয় তোমাদের জন্য এখানে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যাবে না সুতরাং দিনের হেফাজতের জন্য ইমান আমলকে সুরক্ষিত করার জন্য এখান থেকে হিজরত করো প্রথম হিজরত আবে সিনিয়র হাবাসার হলো দ্বিতীয় হিজরত মদিনার হলো আল্লাহ ফখর বলছেন হে নাবি তুমি বলে দাও তাদেরকে আফা ওনাববেসার তোমাদের খারাপ লাগছে কোরআনের কথা আল্লাহর দিনের কথা এর চাইতে তোমাদেরকে খারাপ সংবাদ দিব কি তা হচ্ছে আন্নার জাহান্নামের কথা জাহান্নামের আগুনের সংবাদ তোমাদেরকে শোনাচ্ছি কোরআনের কথা পছন্দ হয় না অনীহা আর নার জাহান নামের আগুন রয়েছে কাফারু আল্লাহ পাক রবুল আলমিন এই জাহান নামের আগুনের ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন ওই সব লোকদেরকে যারা অস্বীকার করবে আল্লাহ অস্বীকার পরকাল অস্বীকার আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র অস্বীকার বাপদাদা পূর্বপুরুষদের কথা ছাড়তে চায় না যদিও তা বাতিল হয় অস আল মাসির এবং কতই না জঘন্য তাদের প্রত্যাবর্তন স্থল আল্লাপাক তারপরে শিরকের একটা উপমা পেশ করেছেন নাস সে মানব সকল জোরে বা মাালুন একটি দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করা হচ্ছে একটি উপমা এক্সাম্পল দেওয়া হচ্ছে মে ও লাহ সুতরাং সেটা মনোযোগ সহকারে শোনো কারণ না মন দিয়ে শুনলে বুঝতে পারবেন না আর না বুঝলে সংশোধন হবে না এজিনা মিন্দলা নিশ্চয়ই যাদেরকে তোমরা আহ্বান করো ডাকো যাদের পুজো করো উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে লাইয়া লোকুজো বাবা এরা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না না করেছে না করছে না কখনো করতে পারবে বেশি সৃষ্টি করতে বলছেন একটা মাছই সৃষ্টি করে দিও তোমাদের উপাসরা মৃত একটা মাছের সৃষ্টি করে দিখ আল্লাহ বলছেন লাইয়া লোকুজ দুবাবা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না ওয়ালাউস তামাউল একা পারবে না ঠিক আছে দু চার প্রতিমা পুতুলকে বলো সবগুলিকে একত্রিত হইতে বলো যতগুলি উপাস্য আছে। উপাসমাউল যদিও তারা সকলে হয়ে যায়। পারবে না আল্লাহ পাক বলছেন এমন কি ওয়াইনাসলবাব তাদের কাছ থেকে যদি মাছি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় মিষ্টি হালুয়া আর কলা আর দুধচিনি আরই এই চাদর ইত্যাদি ইত্যাদি না টাকা পয়সা টাকা পয়সা করে আছে পড়ছে দিচ্ছে ভক্তরা খাসি মোরগ জবাই হচ্ছে এসব যে পড়ে আছে এগুলি যদি মাছিতে ছিনিয়ে নিয়ে যায় মাছি যদি নিয়ে যায় সেগুলি মাছি বসছে ভ্যানভ্যান করে আর নিয়ে যাচ্ছে খাচ্ছে লায়াস্তান আস্তান কেজু তাহলে মাছি থেকে এরা কখনো উদ্ধার করতে পারবে না উদ্ধার করতে পারবে মাছি তাড়াতে পারবে মাছি কে মিষ্টিতে বসতে দেবো না দুধে বসতে দেবো না এইখানে কত অজ্ঞতা তলবকারী যে যাচ্ছা করে কত দুর্বল সে আর যার কাছে চা সে যে কত দুর্বল উভয় বড় দুর্বল একমাত্র কদির সর্বশক্তিমান কবি আজিজ মহাপরাক্রান্ত আল্লাপাকরা বলে তার কাছেই চাইতে হবে তার কাছেই দোয়া করতে হবে তারও এবাদত করতে হবে তাকেই সেজনা করতে হবে তার বিধান মানতে হবে এই জন্য আল্লাপাক সৃষ্টি করেছেন মা কাদার উল্লাহ কাকাদারেহি এরা পাকের যথাযোগ্য কদর করল না যথাযোগ্য মর্যাদা দান করল না এ মা কাদারুল্লাহ কাকাদারেহি এই আয়াতের অংশটুকু ব্যাপক অর্থ রাখে যতগুলি মানুষ পাপে জড়িয়ে আছে সির্কের পাপ হোক কুফুরির পাপ হোক আর অন্যান্য অন্য পাপ হোক ব্যক্তি জীবনের পাপ হোক পারিবারিক ক্ষেত্রে পাপ হোক ও না হোক সমাজবিরোধী পাপ হোক অর্থনীতির ক্ষেত্রে হারাম ভক্ষণ হোক হারাম উপার্জন হোক সুদ হোক ঘুষ হোক যত রকম পাপ বেনামাজি নামাজ পড়ে না রোজার এখানে রোজার দিনে পানাহার করে জাকাত দেয় নেয় আল্লাহ ফকরবুল আলমেনের বিধান মানে না माँ कदार उल्लातगुल्य मर्दा देना आल्ला पकर जो्य मर्यादा तर अंतरेपा जेजी करवश्य कर मानूष जो कम्पानी ते ची करे क्या से सकाल छिवटी दुई घंटा आसते लागे भोर चार रे घूम छिड़े बनोदिन डिट्टी लेट है ना मानुषर खराब स्वभा जो अधिकांश मानूष आल्लाक यथाजग्य मर्यादा दिलना यथाज्य मर्यादा जो दित प्रति मान नहीं आसत करत पाठिए ज विधान से विधान मुताबिक जीवन गढ़ सुतरा द्वारा को पाप होत ज्यक्ति पापर से आल्लर मरियादा देना जेको पाप प्रथम कथा जे पाप करके गाफिल जमा केरार आ একটা পুলিশ পাহাড়ে থাকলে এমন পাপ করবে না যে মর্যাদা দিচ্ছেন বাপ মায়ের চিন্তা করুন আপনি কতটা ভয় করছেন আপনি প্রশাসনকে একটা পুলিশকে কিন্তু রাবুল আলামিন তিনি সবকিছুই দেখছেন আলাম কি যায় যে আল্লাহ দেখছেন আল্লাহ সব কিছু শুনলেন গোপনে কানে কানে সরযন্ত্র করলেন কাউকে খুন করার জন্য কোন পাপ করার জন্য কারো ক্ষতি করার জন্য ভাবলেন কিউ জানতে পারল না আল্লাহ কি দেখলেন না শুনলেন না জানলেন না তিনি আলিম তিনি খাবির তিনি লতিফ তিনি সূক্ষ্ম খবর রাখেন সব কিছু সম্পর্কে অকে ফাল এটা ছিল আল্লাহ পাখের মর্যাদা দান কর আল্লা পাখের কোথায় মর্যাদা দিলেন বাবার সামনে বিড়ি পান করতে পারেন না সিগারেট পান করতে পারেন না হ্যাঁ আল্লাহ না ফুল নামাজি হইত এক কথা এই বিষয়টিকে যত বাড়াবেন তত বাড়বে এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इलामामी आदर्श आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे बांग्लेश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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন কার জন্য অর্জনের জন্য তুলে ধরার যেটা এটার নামে হলিস বিন ইউসুফ ডক্টর আবুদিয়া জাহাঙ্গীর মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হকপত থাকবেশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রবুল আলমিন আয়ত নম্বর চুহাত্তর সুরায় হজের এতে এরশাদ করেছেন মা কাদার উল্লাহ কাকাদ রিহি তারা আল্লাপাকের যথাযোগ্য মর্যাদা দিল না যারাই আল্লাহ পাকের অবাধ্য পুরোপুরি অবাধ্য আংশিক অবাধ্য সকলেই তারা আল্লাপাকের যথাযোগ্য মর্যাদা দিল না পক্ষান্তরে যারা যথাযোগ্য আল্লাপাকের মর্যাদা দেবে অন্তরে শ্রদ্ধা থাকবে কথায় তা প্রমাণিত হবে কাজে তার বাস্তবায়ন হবে ইন আল্লাহ আলাহ কউন আজিজ নিশ্চয় আল্লাহ ফাকরুল্লা আলমিন বড়ই শক্তিমান মহাপরাক্রান্ত আল্লাহ ইয়াস্তাফিমিন্ত রসুলান অমিনান্নাস আল্লাহ পাক বলছেন আল্লাপাক চয়ন করেন মনোনীত করেন ফেরেস্তাদের মধ্য থেকে ও রসুল মানে দুধসমূহ নবীদের কাছে পাঠানোর জন্য আল্লাহ ফাকরবুল্লা আলী ফেরেস্তাদের মধ্য থেকে জিব্রাহল আলী সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে চয়ন করেছেন অমিনান্নাস আর মানব জাতি থেকেও আল্লাহ পাক রসুল নির্বাচিত করেছেন বহু আম্বিয়া রসুলগণ আল্লাপাক মনোনীত করেছেন ইন আল্লাহ আসামি অম্বাসীর যারা মানুষের কাছে আল্লাপাকের বিধান পৌঁছে দেওয়ার মাধ্যম নবীদের কাছে আল্লাহর বিধান পৌঁছে দেওয়ার মাধ্যম ফেরেস্তা রসুল ফেরেস্তা দূত আর মানবজাতির কাছে আল্লাহ পাকের বিধান পৌঁছে দেওয়ার জন্য আম্বিয়া রসুলগুন হচ্ছেন দূত আর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাম সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে আল্লাহ পাকের সত্যবিধান পৌঁছে দিয়েছেন ইন্নআলা হাসম্বাসিনিস্ আল্লাহ ফাকরের সব কিছু শোনেন এবং দেখেন ইয় আলম মা আলফ আল্লাহ ফাকরি তাদের সামনেরও কথা জানেন এবং পিছনের জানেন সামনে আর পিছনের কথার অর্থ কী স্থানের দিক দিয়ে হইতে পারে কালের ক্ষেত্রে হইতে পারে তাদের সামনে মানে সামনে যে সব জায়গা রয়েছে তার কথাও জানেন পিছনে যে সব জায়গা রয়েছে দেখেন পিছনে আমি দেখি নেই কিন্তু আল্লাপাক সব কিছু জানেন আর জামানার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে আর পেছনে পেছনে যে অতিবাহিত হয়েছে সেটাও জানেন আর সামনে মানে আগামীতে যেটা আসছে তাও আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন ওয়াহি আল্লাহর জলমুর সমস্ত কাজ আল্লাহর দিকে ফিরে যাবে সব কিছু দুনিয়া শেষ হয়ে যাবে আর সব কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে ইয়া ইউন আমন হে মমিন সকল ইরকাউদু ওয়া বদু রব্বাকুম ওফুল খাই আল্লাহ মুহ আল্লাপাক এখানে বেশ কিছু ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন হে মমিনরা তোমরা আল্লাহকে রুকু করো আল্লাহর সামনে ঝুঁকে যাও আর এমন কোন শেষ নেই নামাজের বাইরে মাত্র দুটো একটা শেষ দায় তেলাও ক্যারিমের পনেরোটি জায়গায় তেলাওতের শেষ দা রয়েছে এটাই শুধু নামাজের বাইরেও সেচদা করবে নামাজের ভিতরে শেষ দা করবে আর আর একটি শেষ দা হচ্ছে শেষ দায় শুকুর কখন খুশির খবর আসলো কখন আপনার কাছে তখন আপনি শেষ অবনত হয়ে যাবেন নবী কারিমি সাল্লা সালামে এটা আমল ছিল এছাড়া শেষদা করবেন শুধু নামাজবিহীন শেষদা যেমন একসাইন বিদাতপন্থীরা করে থাকে এমন কোন শেষদা ইসলামের নেই এটা শেষদা দিলেন আর মনে করলেন এতে দোয়া করলাম নামাজবিহীন এইরকম কোনো শেষদা ইসলামের নেই যেমন রুকুন নেই নামাজের বাইরে কোন রুখু নেই যে কিছুক্ষণ ঝুঁকে থাকলেন নমস্কার করার মতো মাথাটা ঝুঁকার বলে আমি রুখু করলাম না এরকম রুখু নেই তাহলে কোরআন কি হাদিস দিয়ে বুঝতে হবে রুখু করো নামাজের মধ্যে সেজদা করো নামাজের মধ্যে আর শেষ দায় শুকুর আর শেষ দায় তেলাওত নামাজের বাইরে শুধু করো আবুদুর রব্বাকুমা তোমরা তোমাদের রবের এবাদতবন্দিই করো সমস্ত এবাদতবন্দি ও আলুল খায়ের এবং সমস্ত ভালো কাজ করো একজন মমিন মুসলিম তাহলে সব সময় ভালো কাজ করবে জনকল্যাণমূলক কাজ করবে আল্লাহর হকের ক্ষেত্রেও ভালো কাজ করবে আর মানুষের ক্ষেত্রে ভালো কাজ করবে বাপ মায়ের ক্ষেত্রে সজনদের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে এমনকি অমুসলিমদের ক্ষেত্রে সমস্ত মানুষের কল্যাণ কামনা করবে যে তোমরা সমস্ত ভালো কাজ করো যতগুলি ভালো কাজ হতে পারে তাতে অংশ নেবেন যদিও সেই ভালো কাজ অন্যের সাথে হোক না কেন তার সাথে মত থাক না কেন তার সাথে দ্বন্দ্ব থাক না কেন তবুও তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে ভালো কাজ তাদের সাথে করতে হবে লা আল্লা কুমুতুফুল করে তোমরা কামিয়াব হতে পার অজাহেদুফ ইহাকা জিহাদহি এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে তোমরা যথাযথ প্রচেষ্টা চালাও জিহাদ করো এই জেহাদ যেমন এর আগেও আলোচনা করেছি যে কথা থেকে শুরু করে অন্যায়কে ঘৃণা করা থেকে শুরু করে সমস্ত স্তরের প্রচেষ্টা চালানো সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মানুষকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আর এর শেষ স্তর হচ্ছে শর্ত সাপেক্ষ বেশ কিছু শর্তের সাথে যে প্রয়োজন হলে অস্ত্র ধারণ করবে আল্লাহ ফাকর্ব আলমিন এই বিভিন্ন স্তরের জেহাদের কথা এখানে নির্দেশ দিয়েছেন হো আজ তিনি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন হে মমিনা জাহিকুম মিন হারাজ আর তোমাদের দিনে তোমাদের ধর্মে তোমাদের জীবনবিধানে কোনো রকমের সংকীর্ণতা রাখেননি এমন কোনো বিধান নেই ইসলামের যেটা পালন করা যাবে না তাহলে আমাদের মুসলিম সমাজের অনেক মুরুখরা যে বলে ইসলাম যদি মেনে চলি তো এক পা চলা যাবে না এই কথাটি কুফুরি কথা বিরোধী কথা আল্লাহ বলছে তোমাদের দিনে সংকীর্ণতাই নেই এমন কিছু নেই যেটা পারবে না লোকে বলতে সবটাকে আর পারা যায় যদি ইসলাম পুরোপুরি পালন করে চলি তাহলে এক পাও চলা যাবে না সেই জন্য মহিলাকে দেখবে ও সিনেমা দেখবে মহিলা ভাবি সাথে গল্প করবে ও শালির সাথে গল্প করবে চলা যাবে কেন চলা যাবে না আপনার স্ত্রী যথেষ্ট নয় আপনার জন্য গল্প করার জন্য প্রেম আলাপ করার জন্য আপনার হালালিজিক যথেষ্ট নয় আপনাকে হারাময় চুরি করতে হয় ঘুষ খেতে হবে চাকরির পয়সা যথেষ্ট নয় আল্লাহাক দিনে কোনো রকমের সংকীর্ণতা রাখেনি সুতরাং কখনো এইরকম কথা যেন কোনো মুসলিম না বলে কোনো মানুষ না বলে যে ধর্ম পালন করলে এক পা বাড়ানো যাবে না এটা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না অন্য ক্ষেত্রে হইতে পারে সংসার ত্যাগীদের ক্ষেত্রে হইতে পারে কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে নয় মিল্লা তবিকুম এব্রাহিম এই দিন হচ্ছে তোমাদের পিতা এব্রাহিম আলী সাল্লামের তরিকা পদ্ধতি হোয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন তিনি রেখেছেন কে কেউ কেউ বলছেন আল্লাপাকরা বুলাম আল্লাপাক তোমাদের নাম স্বয়ং চয়েস করেছেন সেটা হচ্ছে যে তোমরা মুসলিম আর মুসলিমের বহু বচন হচ্ছে জামা মুসলিমিন বা মুসলিমুন তোমাদের নাম আল্লাহ মুসলিম রেখেছেন আর কেউ কেউ বলছেন না যেহেতু এখানে এব্রাহিমের কথা কাছাকাছি উল্লেখিত হয়েছে মিল্লাতিম হোয়া ইব্রাহিমের পরে হুয়া এসেছে তিনি অর্থাৎ এব্রাহিম আল ইসালাম তার দিনে তোমাদের নাম মুসলিম রেখেছেন অর্থাৎ যারাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আল্লাহ দদত্ত দিন যুগ যুগে মেনেছে তাদের নাম মুসলিম আর আগের অসম্পূর্ণ ইসলামগুলিকে রোহিত করে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ ইসলাম আলিয়ামকমালতুল দিন আকুম আজকে তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে কমপ্লিট করে দিলাম বলে রাসৌর উল্লাহামের ওপর এ আয়াত বিদায় হজে নাজেল করে দিনকে কমপ্লিট করে দিয়েছেন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের নাম মুসলিম রেখেছেন আল্লাহ পাক অথবা ইব্রাহিম আলী সাল্লাম মিন কাবুল এর পূর্বেও মানে আগেও মুসলিম নামটি ছিল তাহলে খ্রিস্টান আর ইহুদি এসব নাম আল্লাহর দেওয়ান আল্লাহর নাম হচ্ছে আল্লাহ যে নাম দিয়েছেন যারা আল্লা দিন মেনে তৌরাত সঠিক তাওরাত মানবে অরিজিনাল বিকৃত নয় অবিকৃত তৌরাত মানবে অবিকৃত ইঞ্জিল মানবে তাদের নাম মুসলিম সমস্ত নবীদের জন্য ওইসব উম্মতের ক্ষেত্রে সাক্ষী দেবেন যে এই নবীরা পৌঁছে দিয়েছে এবং উম্মতের জন্য সাক্ষী দেবেন অথা কোন সোহাদা আল আল্লাহ পাক বলছেন যে যাতে করে রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের উপর সাক্ষী হতে পারেন আল্লাহ ফাক বলেছেন যে ফাঁকাই ফাইজা যে করলে উম্মতে নেবে শাহিদ ওয়াজে না বিকা আল্লাহা শাহিদা সেই দিন কেমন অবস্থা হবে কেমতের দিনে যেই দিন প্রত্যেক উম্মতের একটা করে সাক্ষী নিয়ে আসবো নবীরা সাক্ষী দেবেন আল্লাহ পৌঁছে দিচ্ছে আল্লাহ পৌঁছে দিচ্ছি তোমার দিন অজে না বিকা আল্লাহা ও শাহিদা আর এই শেষ উম্মতের লোকের ওপর তোমাকে সাক্ষী করে নিয়ে আস মুহাম্মদ সাক্ষী দিতে হবে তোমাকে যে আমি সুন্দর করে তাদের কাছে দিন ইসলাম পৌঁছে দিয়েছিলাম অথা কোন সুহাদা আলান্নাস আর হে উম্মতে মহম্মদিয়া শেষ উম্মত তোমরা সমস্ত মানুষের উপর সাক্ষী দেবে যে আম্বিয়া রসুলগন নিজ নিজ উম্মত আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন সুন্দর করে তাহলে সঠিক জ্ঞানের ভিত্তিতে সাক্ষী দেওয়া চলবে যদিও সেই যুগগুলি শেষ পাইনি আল্লাহ বলছেন ফাকিম সালাত সুতরাং তোমরা সালাত কয়েম করো আত জাকাত আর জাকাত প্রদান করো আসেম বি আল্লাহকে আঁকড়ে ধরো তিনি তোমাদের একমাত্র সত্যিকার অভিভাবক সুতরাং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম অভিভাবক আর তিনি হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী আমার প্রশ্ন জাদু এই জাদু জিনিসটা কি এবং কোন রক্ষা করবে আমাদের ভাই বলছেন যে জাদু কি আর জাদু থেকে একজন মমিন কি করে রক্ষা পাবে জাদু হয় কিছু সিরকি কুফরি মন্ত্রতন্ত্র করি সিরকি কুফরি মন্ত্রতন্ত্র ছাড়া আর জিনের সাহায্য ছাড়া জাদু হয় না আমাদের দেশীয় ভাষায় বানমারা বলে এটাও জাদুর একটা ধরন তো সিরকুফুরি ছাড়া জাদু হয় না জাদু খুব সূক্ষ্ম জিনিস যেই জাদু বেশ কিছু মন্ত্রতন্ত্র করলে আর শয়তান জিনের সাহায্য চাইলে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেক সময় প্রাণ নাশ হয় অনেক সময় বিচ্ছেদ ঘটে অনেক সময় সীমাহীন প্রেম সৃষ্টি হয়ে যায় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এক কথায় মানুষের ক্ষতি করা হয় বিভিন্ন দিক থেকে জাদুর চিকিৎসা করার জন্যই মৌজুদ আছে নবী দুয়াই মৌজুদ রয়েছে সংক্ষেপে জাদুর চিকিৎসার জন্য সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস নভিএম সাল্লা সাল্লামকে ইহুদি জাদু করেছিল এই জাদুর চিকিৎসার জন্য আল্লাহ পাক সুরায় ফালাক এবং নাস নাজেল করেছিলেন এটা হচ্ছে সর্বোত্তম চিকিৎসা তারপরে যেসব আয়াতগুলি জাদু সম্পর্কীয় বা জিন শৈতান সম্পর্কীয় কোরআনে ক্যেমে রয়েছে সেগুলি দিয়ে ঝাড়ফুঁক করা তাবিজ করা তাবিজ করা শির্ক যাইজ নয় কোরআন দিয়েও তাবিজ করা যায়জ নয় দুয়া দিয়েও তাবিজ করা যায়জ নয় জড়িবটি দিয়ে গাছপালার কিছু অংশ দিয়েও তাবিজ করা যায়জ নয় আর মন্ত্রতন্ত্র দিয়ে তাবিজ করাও যায়জ নয় তাবিজকে নবীলের শির্ক বলেছেন হয় সেটা বড়ো শির্ক অথবা ছোট সির্ক আর ছোট সিরকও কাবিরা গুনা সির্ক तब दम जो पे सरसि रुगर ओपर ये जदुर चिकित्सा कराते निजे चिकित्सा निजे भलो ओई आयात पढ़े निजेज दम कराओ जदुर बे कि चिकित्सार पद्धति रही है शरियसम्मत सेगलि विस्तारितई जदुर जदुर चिकित्सार ओ कान सुना भित्तिक जी कित लिखा होता है ताते पाबे अपनाशा अल्लाहता जदुर चिकित्सार क्षेत्र में आकटी कथा इखने वाले भलो है से सकाल सन्धार जि कीजगार गुली दुआगुली जो नबीसलम पढ़त सेगलि नियमित अमल करें তাহলে জাদুর আক্রমণ আপনার উপর হবে না কখনও হবে না শোয়ার সময় যে দুয়াজিরগুলি রয়েছে সেগুলি পড়ে ঘুমান আপনি জাদুর আক্রমণ কখনও হবে না বাড়িতে বেশি বেশি ঈশ্বরে বাঁকা আপনি আপনার ছেলে ছেলেমেয়েরা তেলাওত করুক তাহলে জাদু আর জিনের কখনও আক্রমণ ইনশাল্লাহ হবে না তো আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন এই বিষয়গুলি যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আর সমস্ত অনিষ্ট থেকে যেন আমাদেরকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন রক্ষা করেন রে কবস আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট ইউকে पाउंड उंड नंबर शून्य शर्टको तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान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 थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ कल रे आठटा पुन सम्प्रचार सकाल सात टी बांगल्